The Messiah Michael Michael Michael Michael Michael Michael Michael Michael Michael Michael Michael Michael عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي لا تراه الويون ولا تخالده الذنون ولا يسكه الغذكون ولا تغيره الحوادث ولا يكشى الضوائر يعلم متافل الجبال ومكائل البحار وعدد فصل الأمقار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرك عليه النهار ولا تغاري منه سماه سماعا ولا أرض أرضا ولا فحر ما في قاري ولا جبل ما هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجعة نوخ لت إبراهيم لسان إسماعيل رضاء صاق صالح حكمة دود بصرى ياكوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشى صوت داود هب دانيان وقار إلياد زهد إيسا قوة موسى حيبة سليمان وإلم الخبر صلى الله عليه وعلى آله وأصحابه وأخبائه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم إن الله استفى لكم الدين وقال جل جلال إن الدين عند الله الإسلام وقال الشفيع البشر صلى الله عليه وسلم ألا على إن رق الإسلام لدائرة فدوروا مع الإسلام أي صداد أو كما قال عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم سياتي على أمة ثمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب خلط و فقال رسول الله عليه او থেকে আগত মুসলমান ভাইরা স্পিকারের আওয়াজ পুস্তন্ত কোরআন হাদিস থেকে যতটুকুই জেলাওয়া করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো কিন্তু সাথে সাথে দোয়ার দরখাস আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করা অভিজ্ঞ করে এই কথা চির সত্য যে আমরা কেউ দুনিয়া ছিলাম না আবার একটা দিন অচির আসতেছে আমরা কেউ দুনিয়াতে থাকবো না এটা সত্য আমরা কেউ ছিলাম না ঠিক না আবার অসুবিধা মৃত্যু হয় তাই না মানুষ মরে সবচেয়ে বেশি মরে বাচ্চা দ্বিতীয় মরে যুবক তৃতীয় মারা যায় বৃদ্ধ বৃদ্ধের মারা যাওয়ার তৃতীয় নাম্বারে প্রথম নাম্বারে মারা যায় বাচ্চারা দ্বিতীয় নাম্বারে মারা যায় যুবকরা যৌবন ধোকায় না ডালে সব সবাই বউ কত যুবককে তো আমরা যৌবনের জোয়ারের ভিতরে রায় জোয়ার বোঝেন জোয়ার বাটা বোঝেন আপনাদের এখানে জোয়ার ব্যাপারকে আমরা ছিলাম না একদিন আসছি আসি আবার একদিন আসবে থাকবো না এক সময় জিজ্ঞাস করবেন মাম বাপি আছে তো মালাকুর মোহন বন্ধের মা বাকি ঠিক না বাস করেন আপনারই মরবেন উলশান বনালিতে যারা বাস করে এরা মরবে না এমন ধানমন্ডি আ আচ্ছা যারা মিন্টু বাস করে মিন্তু রুট মন্ত্রী নাই জিজ্ঞেস করবেশাই ওরা কোথায় যারা চতুর্দিকে বেস্টনির ভিতরে বাস্তবত ব্যস্তি বোঝেন বুঝেন না কি বামে পাহারা সামনে পাহারা পাহারা পেটে পাহারা চতুর্দিকে ভিতরে বাস করতের ভিতরে বাস করতে এরা কোথায় তোমার দীর্ঘ নিয়ে আসি নাই তোকে সব একদিন শুধু আপনার সোয়ালা বাকি আর আপনার চিরুন জীবন তার প্রথম আকাশ ঝাল দিয়ার ঝাল দেওয়া বোঝেন পরিষ্কার করতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আকাশ ঝাল দিবে জিজ্ঞাস করবে জানবেন তারপর জিজ্ঞাসা করবেন নন বাকি বাকি নেই তোমার ভুল করবে না আলাদ আনতি আলাদটা না আকাশে না জমি নেই কেউ বাকি নেই না আপনার আলসের নিচে যারা বাস করতেছে এরা শুধু বাকি আছে আপনি তো কি বলছি মৃত্যু তো প্রত্যেই আমার আলসের নিচে চালু যাবসার কত বড় হবে ঠিক না আপনাদের সামিয়ানার সামান হ্যাঁ কি বললেন অনেক বড় কিরকম বড় এখনো আটজনের কাজে আড়া দুজনের দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের ব্যবসা তাই না পারি নাই না আলোচনা পঞ্চাশ হাজার বছরের আরো একটা পাথর দিয়া তৈরি কোনো জয়েন্ট করা হয় আল্লাহ এত বড় কাটিং মেশিন আমাদের কাছে কোন তথ্য নাই যে এত বড় কাটিং মেশিন কোথায় কত যাইহোক আমাদের সময় ভালো ঠিক না কি বলেন না আমার কথা গায়ের বাহাদুলো হইলো কি আতালি ঠিক না আতালি বোঝেন মন্ত্র মানুষ তো বুঝবেনি আতারি আতালি বুঝেন তো আমাদেরও তো জানতে হবে যে আমাদের মালিক কে যদি মালিকের পরিচয় না পাইলাম তাহলে তো আমিও বাহাদুরিটা খেয়ে পারবো না পারবো কি मालिक सामने प्रस्तुत है तो बोलते मालिकर सीचिति बोझ बोझ कदा बोझ मालिकर सी सम्पर्क थे চাই সে নারী হোক না নারী চলেন এক নারীকে দেখাই আপনাকে যার পরিচয় সাথে ছিল ছিল পরিচিত ছিলাম যখন মেড়াতে ছিলেন এক জায়গায় দাঁড়ায় গেছেন আগে চলেন না সুগ্রান আমাকে আগে যেতে দেয় না আর এরকম সুগ্রাণ আমি কখনো পাইও নাই এই জমির থেকে যে সুগ্রান আসতেছে কিন্তু জিবির রাত্রের মধ্যে তো সফর অনেক লঙ্কা কিন্তু আপনি না এক রাত্রের ভিতরে সফর কমপ্লিট করতে হবে ঠিক না গোলাম তো অনেক চতুর্থে তুই তো বলতেছিস না এক রাত্রে সফর কি করতে হবে কমপ্লিট করতে হবে আপনি দাঁড়াইতে তো না হচ্ছে আমাকে আগে বাড়তে দেয় না বলি রাত্রা সুগ্রামের বর্ণনা দিকে চুলকে পরিপাটি করতো সকাল সন্ধান চুল পরিপাটি বোঝাচ্ছে মাথা চান দিয়া দিত হাত লাইয়া দিত বাইসা দিত চায়া দিত মহিলার নাম ছিল মাস্টা আলিতে চির মুস্তু বলা হয় তার নাম ছিল মাস্তহিরা ছিল আল্লাহ তার পরিচয় ছিল আল্লাহ কেউ চিন্ত আবার আল্লাহ ওই মহিলাকে কি করত চিনত আল্লাহ সাথে তার সম্পর্ক ছিল তো চিরণি হাতের পেট করে রাখিতে কি এখন মাস্টার মুখে যেতে চিল্লা আল্লাহ অন্য উন্মুক্ত জিজ্ঞেস করতে পাবক পেয়ে জিজ্ঞেস করতেছে কোন র ঠিক না সেটাই কি সবার নিয়োগ ঠিক না তো ইমানে যখন টোকা পড়ছে জলে উঠছে তো বলতে যে কোন রবের আমার লি তোর আপা কি তোর সমস্ত জগতের উপরে মেয়ে তোর বাপের কথা মানা এটি ঠিক না তোর বলতে আমি আলাদা আলা তুই আমাদের বড় কোথা তো জামা ভালা আমি বড় কোথা জগৎ কে বাজা করছে তো সরাউল বলতেছে টাকা তো টাকা আমার বাড়িতে টাকা টাকা বুঝেন টাকা দিত আমার বাড়িতে আমার মেয়েকে খবর দিলাম তো ইমান আলোচনা এখন তো চাটা মতে দেয়া বাড়ি খেয়েছে ঠিক না কি বলেন সকালে হয় না ঠিক না কি বল যদি ব্যাটের জায়গা মতে বাড়ি খেয়ে ছোট্ট হয় ঠিক না ছাড়া বোঝেন না আপনারা না বুঝলে যুবকরা ভাবে বোঝে ঠিক না হয় কোনো বলে তো রানো হয় ঠিক না কিন্তু যদি ব্যাট বলতে লাগতে পারে আর যদি হাতের কবজির ভিতরে চোর করতে পারে তাহলে ছটা বল তো এখন যেটা ইমান জাগামতে বাড়ি براؤنے سامنے ودارایا بود کہ ها ها اگلوبل خبر دیتی اللہ کی رب پاک کی طور پر ربی اپار ذات تو میرے را سموے چوے چا اللہ کی رب لا الہ الا هو الرحمن الرحیم الملك القدوس السلام المقن محی للعظیم الجبار أح الرطاب الاف المنتاء ل العجب قابت الباش الخافب الراص الميس المود السمي والضحيون حكم العجب التي الخ الحمث العيل النفول الشب عرييك الجير الحميد الم العصيب الجيل الجريب القطيب المص دودة الحكم الد المجيد البعيد في الش الأقل قير الطمين المتييل الث العام المسيية المطية الموعيد الح القير الواجدة المجدة الاح الأحة ثم الطاق المقطد المقدم ال آخر اللوول والآخر الصرااب والطاقش الواك المتواني الض التوع والمختط الأفر اللو ما المكتة الجلا والط المق الجاب المنث والمقط الم الص الطاف تو الح البدي والباقي البار والشيو كسطجل جلاو ت الله تجر الع. কোন মা বলছে উপরে আর মা কে বলতে অঙ্গি ও মা দুঃখি না কোন চিন্ত কিন্তু মা তো মা হয় ঠিক না মা তো মা কি বুড়ি হয়ে গেল মা ঠিক না ছেলে বুড়া হয়ে গেল ছেড়ে ঠিক না ফার মমতা তো ভাল মমতাই ঠিক না কি বলে চোখে পানি ছড়তেছে আর উপরের দিকে তাকাই ছিল আরেকটা ছয় সাত বছরের সারণ করতেছে আমাকে মাইনামে ছেড়ে নৈপত বলতে সাথে এরকম যার জন্য তোর সাথে হারায় আসা মানাত্মিত ছয় সাত বছরের ছেলে ছিল সেখানে উঠেনের ভিতরে ঢেড়া দিয়েছে এই কথাই বলতে চন্দা অতি সত্য চা করে টুকরে ইলে চোখের পানতে পুক বাড়তেছে আর উপরে তাকাইতেছে বলে কোন ভয় না উপর চার ছোল সাথে স্তন্দ ও রক্ত বলতেছিস তুই না লাগবে তুই আমাকে ঠেলে দিস তুই আমাকে ভুলে দিস না এরকম খেলাওয়া কঠিন পালা কোনো আটু মনের কোনো আশা বলে আশা একটা আছে যদি পূরণ করো কি বলে আমাকে যখন তেলে ঢালবে রু যাবে হাতি মাংস আমার আসা করা হবে হাতি মাংস যে কবরের ভিতরে ঢুকানোর হচ্ছিল ওই কবর থেকে সুগ্রাম বাদী হয়েছিল ওই সুগ্রামে আমার সুরকে বাধ্য করছিল এখানে দাঁড়ায় থাকছে আমি বাহির হয়ে গেছিলাম আরো সে ট্রেন না থেকে ওইখান থেকে বাহির হয়ে আসবে চলেন আবার ওইখানে চলে যায় যেটা বুঝেই দিচ্ছে কিন্তু আমরা বলছে যে কত বড় ফিরব একের কান্দা সাতশো বৎসরের রাখ্তা সামনাথা বা এক কান্দা সাতশো বৎসরের রাখ্ত আর যে সমুদ্রের ভিতরে দাঁড়ান বাস করে না যেরকম আমরা কয়েকজন আছি সংখ্যা দেখাইতে চাইছিস ওইখান থেকে সাত আকাশ খালি এখন আড়সের নিচের পিছনে খান তো আড়স এত যে সমুদ্রে দাঁড়ানো আছে তার গভীরতা হলো আকাশ জমিনের দুরন্ততা কিন্তু করছে কাপড় ভিজা গেছে আল্লার বললেন না মা ওই পাতায় রস্তাকে নিন্দা আমরা যাবে কে বাকি বলবে না আসার মাত্র বারো জন বাকি আছে আর আপনি আল্লাহ বারোজনকে তো বলবে আপনার আলোচনা চাইবরা বলবে যে ঠিক আছে ইমনি কাতক তুলব তা বলে তুম করে তাকাও বলবে ইমনি কাতক দুলবাহা আসি বিশ্ব স্বামর্শের নিচে আদানো আমার পান করতে হবে কোথায় নিবে আমরাই জানি এত বড় কেন আবার আকাশ ফাঁকা উঁচা করলে সাত আকাশের উপরে এই ব্যক্তিত্ব আমরা নাই এটা হান্ড্রেড পার্ট জমিনের যে জায়গা নেই হান্ড্রেড পার্সেন্ট কোথায় আমরা জানি আবাস জিজ্ঞেস করবে জানবে তারপরে জিজ্ঞেস করবে আসি আমার আড়স অহংকারী ধরো মৃত্যু হয়ে যায় এখন আড়স কেমনে থাকবে আহ কেমনে থাকবে আড়স আল্লাহ সুকুমের উপরে থাকবে ঠিক না আমার আড়স উঠাও তারা বলতে আল্লাহ হাত ওই তো এই আড়স আমরা কি উঠাবো যার উপরে আসতে আল্লাহ বলছিলেন পুলিশ এই দোয়া করি আমার এখন আমরা জিজ্ঞাসা করবেন আল্লাহ জানেন তারপরে জিজ্ঞাসা করবেন কেবাকি দুনিয়া শূন্য ছিল আবার শূন্য হবে আমরা আজকে আছি একদিন আসবে আমরা কেউ থাকবো না ওই সূত্রই বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে না ঘুসতে ঘুরতে মাথায় সত্য থাকে থেকে আসতে পাখ কথা কমছে না আটা পাকা আল্লাহ মানুষকে বেশি স্বাধীনতা দেন নাই স্বাধীনতা কি বলেন আপনি মানুষ দরখাস্ত হয়ে আসবেন তার ইচ্ছা আল্লাহর ইচ্ছা গুরুবার কি করবেন আলহামদুলিল্লাহ ইতালি কালাকারি আক্তারা কালকি প্রশংসা তিনি আমাকে অস্তিত্ব দিতে দিতে তো এই প্রশংসা করতেন তিনি কি আমি কৃষ্টির ভিতরে সব সবাই ইংলিশ বাসায় জন্ম নিব ঠিক না যুবক একটা খেলা দিল ইংরাজি শব্দ যদি ভাষার ব্যাপারে আমাদেরকে স্বাধীনতা দিত সবজ মন হয় ইংলিশ ভাষায় জন্মিতাম কিন্তু এখানে স্বাধীনতা চলে নেয় আচ্ছা কোনটা ওই হুজুরে বইতে আমরা সবাই বলতাম যে উন্নত বিশ্বের জন্ম আফ্রিকা, আমা জার্মানি ইউরোপ জাপান উন্নত বিশ্বের জন্ম নির্বাচিত সত্যি আসতে পারতেন কি কোন বাবা করছেন আপনার কে নির্বাচন বাপকে আপনি বলছেন এরকম মা বাবা চাই জন্ম নিয়ে যেন সোনার চামল মুখে আছে পুত্রে হয়ে পড়ে আমরা স্বাধীনতা কাউকে যে যায় কোন পুত্রের জন্ম দেবেন যদি পুত্রের জন্ম দিব আপনার স্বাধীনতা তো আমরা সবাই বলব ওই বংশের জন্ম নিব যার নাম বলবে কোথাও দেখাইতে হবে না ঠিক না এরকম বংশের জন্ম নিব নাম উচ্চারণ করলে কোথাও করতে হবে না ঠিক দেখাইতে হবে না এ তো স্বাধীনতা দেন নাই আমি তো আফ্রিকার চোষা দাঁড়া এই জন্য বলছি এরম যার ওই আজও আমি আফ্রিকার চার দেশের পাঁচ দেশের দিকে মাঝে মাঝে কিছু মানুষ দেখলে এরকম হাসি আসে যে রুমাল না আমরা কঙ্গোতে গেছি কঙ্গে আমাদের কঙ্গুর যে ডিমাগর আছে সুরার সাথে দূরের দিকে আমি হাসতেছি আমাদের তুমি হাসোটা না হাসতেছি আপনার সুদর কেটে যান ওর নাকটা যদি দূরের দিকে দেখে তাহলে আপনি বলতেন যে ছোটখাটো একটা জাতির সাথে বাচ্চা আর নাক উঠে যায় কি রকম পাওয়া যায়। এই ব্যাপারে আমরা যদি আমাদেরকে স্বাধীনতা দিন আমরা কি বলতাম সুন্দর স্বাধীনতা দেন নাই অল্প কিছু বিষয় আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতে কোনো বিষয়ে নেন নাই আল্লাহ স্বাধীনতা স্বাধীনতা হ্যাঁ তোমাকে দুনিয়ায় যে জায়গায় পাঠে কি ওই জায়গায় যাওয়ার পরে সেই কোনো শিক্ষায় তুমি শিক্ষিত হইতে পারো আমি বাধাগ্রস্ত করবো না ভালো লাগে আপনাদেরকে হোটেল হ্যাঁ আর পরে জালা করে যাই নাকি বুঝলাম যে কোনো শিক্ষায় তুমি শিক্ষিত হইতে পারো তোমার ব্যক্তি যে কোনো পেশায় তুমি পেশা দিয়ে উঠতে পারো আলুর কোনো আল্লাহ পারে আল্লাহ আল্লাহ আল্লাহ এই জন্যই আপনার একটা হাদি আমাদেরকে শুনাইবে শোনো শোনো শোনো শোনো শোনো অনেকে বলে না যে এত করে আল্লাহ ধরে না শোনো ঠিক না আল্লাহ ধরে না তুর মতো সাড়ে তিন একটা মানুষ আমি চল তার মতো না পারি না জমির কে পাটায় রাখে গীতা কি বলেন সারা রাত্রাইতে লাগেন আর একাশে পাঙ্খা জতো থাকেন সকালে উল্টা দেখেন বালিশও দিচ্ছে চাকাইও দিচ্ছে আবার গুমা এই বড় এই তেরো লক্ষ গুণ বড়টাকে যদি খানে তিনশো পঁয়ষাটটি দিন তিনশো পঁয়ষাট্টি কক্ষপতি আমি চালাইতে পারি তো তোর সাড়ে তিনেটা মানুষের খানে বেরাত শিব আপনাদের কত বড় দেখছেন আমি জানি না কিন্তু আমি চন্দ্রতলা শিবের যশী বাদ তালা বাদা চারতালা প্রচন্ড গাড়ি পারবে খুব মজা লাগে তো ওই জন্য সমুদ্রের তরঙ্গের ভিতরে পড়ে তো মনে হয় যে ঘর ফুটার মতো ওই বলতেছে একটা এই তরঙ্গালা যদি হাদিতে আমার তাহল্লাহ দেখান ওই ঢেউকে ওই তরঙ্গেলা মৌসিল তো সমুদ্র দেখা দেখি পরিচালনা করতে পারি যদি পাহাড়কে আমি কন্ট্রোল করতে পারি তো তোর মতো মানুষকে কন্ট্রোল করার কোন ব্যাপার না ব্যাপার বেড়া যায় এটো যখন জমিন হেলতে শুরু করছে সেরকম চাকারি পুষ্প নিতে হেলতে থাকে জমিনে হেলতে ছিল আল্লাহ রাখতে পারি তো তোর মতো সবাই দিনে ব্যাপার না কিন্তু সুর আমি তোকে স্বাধীনতা দিচ্ছি যে কোনো পেশার একদিন পেশাটি হয়ে যাবে যেটা বলে না কোনদিন ওর বালে ধরে নাই ধর যে কোনো মত আদর্শে তুমি আদর্শ মান পারো ভালো সৃষ্টি আমি করবো ঠিক না চতুর্থ চতুর্থ বলে এটা তোমার স্বাধীনতা কোনো সোসাইটিকে তোমার কাছে সমর্থতা করে বাস করতে পারো ঠিক না কি বলে নেই নাই যেকোনো কথাই কেটে বাস করতে আছে প্রাইমারি স্কুলে বছরে খেলা হয় ওটার ভিতরে একটা পর্ব আছে যেমন খুশি তেমন সাজো আপে যেমন ছোট ছোট বাচ্চা তারিখা মুসায়াকুটে রুক্ষ আছে ঠিক না যেটা আকর্ষিত হয় ও ফার্স্ট পুরস্কার পায় না আল্লাহ বলে পঞ্চম স্বাধীনতা ছেলেরা বুঝে যুবকরা বোঝে যাদের হাতে মোবাইল আছে সবাই বোঝে বিকেনি কাজ করে আপনারা বোঝারা না বললো যেন বয়সিত ঠিক না আর কোন স্বাধীনতা ওরা কাউকে দেন নাই স্বাধীনতা দেন নাই ওরা এই জন্যই আমার কথা শুরু ছিল আজকে আসি কালকে থাকবো না আর উনি চিত্র মৃত্যু চিত্রে আমার আমি কোনোদিন মোবাইলের কোন রোগ আসতাম না এত কষ্ট এত কষ্ট কালকে কিছু না শূন্য ছিল কিভাবে শূন্য হবে এটা বুঝেই নিজে এত কথা চলে আসল কিন্তু প্রশ্ন আখেয়া কি কালকে থাকবো এটা থাকবো না এটা প্রশ্ন না এটা আলোচ্য বিষয় না দুনিয়া শূন্য ছিল শূন্য হবে এটা আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হল বের হচ্ছিল সেই ক্রম স্তৃপি নিয়ে আসবেন আর যে ক্রমশ তাকে ছিলা চলে হবে এটা হলো আলোচ্য বিষয় যে প্রভু অস্তিত্ব নিয়ে আসবেন চাই নারী চাই পুরুষ চাই শহর চাই রাজা চাই প্রজা চাই শিক্ষিত চাই অশিক্ষিত চাই ধরবান চাই ভবি যে যে অস্তিত্বে আসে আবার যাতে প্রভু যাবে সুস্থ হয়ে যাবে দুঃস্থ হোক ওই প্রভু চায় না না না বুঝে না বোঝে না বলে যদি বুঝতো তাহলে তো পদ হইত যদি বুঝত কি বলে যে সন্তান মা বাবার দুঃখ বোঝে তো সেখানেও মা বাবার দুঃখা ঠিক মাঝে মাঝে আলহামদুলিলাম সারা শুনে আমি ঘোরা দেখি উন্নত বিশ্বে বলিতে বলিতে আপনি পাবেন বৃদ্ধাশ্রম বুঝেন বৃদ্ধাশ্রম বোঝেন বৃদ্ধা মা বাবা গেলে মা বাবা হয়ে গেলে শুধু নাম পেয়ে আছে তোর যুবকের সামনে যদি বলা হয় তোর মা বাবার ফালাইরে যাবলে পয়সা পয়সা পেঁচা কমপুর মা বাবা দেখ দেখাবো দেখাবো র মুসলিম কোন বিশ্বের বির্বা নিবাস নাই হাতের ধরে গনার বিচেটা নামে আরেকটা দেখাই নামের গল্প দুনিয়াতে একটা রোগ আছে রোগ কয়েকজন ভালো আছে না বলতে পারবে আর মুসলিম বিশ্বে বলতে পারবে কোন দেশে কয়জন একটু নামের বছর কিছু বছর হয় যেত কাম কামসুলি হয়ে যেত কামে উঠতে পারতাম কামের উপরে দাঁড়াইতে পারতাম কাপ পর্যন্ত যদি বর্তম হয় কামের বরফত কত হইতো আল্লাহ জানে কামের বর্তমানে এটাই হইতো কামের বর্তম মানে ইটেই যে প্রতিদিন সন্তান আমি বুঝবো না প্রত্যেক মুসকি হাসিটা হজার সব কামায় সত্য তো আদিবে তো তাইলে তো আমার সন্তান চল্লিশ দিনের জন্য মক খাটাই নাই পেটেন গরম আমার শরীরে না চাই নাই অনেক কষ্ট সহ্য করি নাই থেকে শুরু করছি না শূন্য হবে শূন্য ছিল আবার শূন্য হবে আমরা আজকে আপনি কালকে থাকবো না বিষয় জন্যে বলতেছিলাম যে আপনাদেরকে একটু বুঝানো দরকার ওই আমাদেরকে প্রতিপালিত করতেছে দক্ষণা ব্যবস্থা আল্লাহ আল্লাহ रामलीला दैतेहू बिन करीब अमर से जबन युवक विमुख हो त्रिष्ट विमुख हो नारी विमुख हो पुरुष विमुख हो सबई जबन अमर से विमुख होला जाए तो हम काटते टिकाई सकताती पर से का काटते टिका কত কাছে কত अरे कुरान में है আমার কে কোনো বড় কাতা কে পাইছি আক্রা রামিনী আমার চেয়ে বড় ভাণ্ডার বলা দু আমার কেউ কায়দারে আরো বিশ্বাস কোন সম্পর্ক আমাদের নাই আমাদের এই মুহূর্তে বলি আপনি আমাকে চোখ করে আসে একটু এখন কুটুম শব্দ ছোঁয়া লাগাই ওরা গেলাম বেশাকে জিজ্ঞাসায় সমগ্র দৃষ্টি আলোচনা যাবা आप किससे शालो सर चले नाका से कष्ट हो भी अपन करके मतलब हुजूर है माशा अल्लाह अपन से बहुत बहुत हुजूर वक्त और आज हमारा कोई वक्त है ला ला न कौलहा अजूा इल्ला हु लफ्ज पाष्ट हो जा लेते की बात तो काका है ব্যাপারে কি আমাদের নবী জানায় কিন্তু কেউ জানে না কতটুক ছোট এই ময়দানের ভিতরে ফুলকোল মাইখা দিলে ময়দানের সামনে ফুটকলটা যতটুক ছোট হবে প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট الولا امام الثاني نحو كتب الفلاح والثاني امام الثالث الثالث امام الرابع الرابع امام الخامس خامس امام السادس السادس امام السادس نحو كتب الفلاح ستي خطبه নাও চল اكثر কথা না বলনি আমি তো মাঝে মাঝে বলি মুসা ইসলাম আল্লাহ সাথে কথা বলতো শর্ত চারটা ছিল কয়টা কয়টা প্রথম শর্ত হলো তুর পাহাড় হতে হবে না তৃতীয় হলো সময় নির্ধারিত ছিল যখন মনে চাইবার তখন এবার আর আমি একাত্মে তিন কথা কমনে ধরবো না ঠিক না এত সত্য ছাড়া সত্য ছাড়া সত্য ছাড়া বলে দলিল দলিত নেই আপনাকে আমাদের কিতা আচ্ছা আপনি যদি পড়তে থাকেন যদি আপনার সাথে কথা বলবেন সময়ের জন্য নির্ধারিত আছে যাটা কোন সত্ত নাই করতে থাকেন আল্লাহ কথা বলতে আলহামদুলা শুরু করেন নাচ শেষ করেন আবার আলহামদুলিকা শুরু করেন নাচ শেষ করেন আপনি ক্লান্ত হবেন আল্লাহ বলবেন আমি ক্লান্ত বলতেই তার পর্যন্ত বল না এখন বলেন আপনি কথা বলতে চানোর সাথে কথা বলতে চাই করতে থাকে ওনারা আলাইলি খানা খেয়ে না। চার কথা বলেন হাসানোর পদ্ধতি জানেন কেমন হাসে তো জানেন জানেন জানেন না রাত্রে ওঠে ঠিক আছে হ্যাঁ চলো না তুমি একদম আর আল্লাহ আল্লাহ নিয়ম হইলেন আপনাদেরকে আমি তো বলি চার আমি দিবে না এই জন্য কাপড়ের ব্যাপারে বলা হচ্ছে দলিল চলে দলিন এক আমল নামা চলছে একটা মাত্র মেকি বেড়েছে কিচ্ছু হয় না একটা বাটা একটা কোনায় গিয়া দাঁড়াইছে আরেকজনের মেকি লাগবে শুকুর একটা পটা লাগবে পরে পাঁচা মেকি তো বাড়িতে যত জন আছে সবাই টুকাইছে সব পরিচয় ছাড়া ঢাকি দিব না আকালের মাছ যে আমাদের মাছ মোটা মাছ আকারের মাছ আকাল বুঝলেন তো বুঝলেন না পবনের মাছ নেবের চেহারা নরিন করে নাই একজন সামনে দিয়ে দেখবো হালকা হইবো দুঃখের কথা দিন কি হয় হালকা হইবা নেই কিন্তু একটাই দরকার একটা হয়ে গেছে একবার ভিতরে বেড়ালাম দেখা আল্লাহ বেড়ালে দিকে জেলা দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করলো কে নেছে কালা আমি দিছি আমার একটা দিয়ে আমার চেয়ে বড় ডাক্তার হয়েছে বলবে ইনশাল্লাহ হয়ে যাবো আরেকটা শোনাই হাতিকদের কথাই বদলা বদলা দিনটা কি দিন কত বদলা দেশ পানি কে বদলা এক গাছ আমি না গ্রহজি বা আমরা ওই পানি খাওয়ার পথ মুখে যখন দেখবে তখন মনে করবে তাহলে তো বদলাদেশ কয়টা জানেন কোরআন হাদিবে পঞ্চাশটা হাফ সেঞ্চুরি করে একটা হইবে কেমন বলছে একটা বদ্রাটি বদ্রাসী তাহলে তো বদ্রাদেশ কোন জায়গার থেকে কিস্তা বলতে বাকি হয়ে গেছে তারা আল্লাহকে জিজ্ঞাসা করছেন খট খটায় তাহলে মুসাল একটু আল্লাহ কথা বলে চাই সর্ব নামাজের জন্য চাকা পা তৈরি হয়েছে না দোকানে বেয়া করেন জানা হ্যাঁ সেদিন আল্লাহ বলে দোকানে বেয়া করার পরের লাইনে লাইন বুঝেন আপনার দিকি করে আইস করে হ্যাঁ আটাইস করে পাথর ঘরেই কত লাগাতে আল্লাহ জানেন আল্লাহ কোন অসুবিধা নেই কথা বলতে খালি হইতে হবে কি কাপড় পাড়ি এই দিকে যেতে আপনি কেমন করে নকল ঘোরা করতে দেখেন কেনা করবে। কথা তো শুধু খরচে কিনে চলবো না ঠিকঠাক যখন বলছিল তখনই আমরা নতুন কথা বলু কথা বলে আল্লাহ করে আর কি করেছিলাম আমি মেরে তো আবার গুলো ওইখানে গেছি মুদার একটা আল্লাহকে জিজ্ঞাসা করতে এত বড় বড় বাড়িতে এক প্রেসটা বানায় রাখি নিয়েছেন <San> আপনারা তো দেখেন না আত্মতির বিষয় মুখে ওদা কোথায় কিন্তু এত বিশাল ছয় দিনের ভিতরে সাইট করেছিল কিন্তু সাড়ে তিনটা মানুষের বাচ্চা কেন কেননা হুকুম দিলে তো শুরু হুকুম দিলে এটাতে কি বলে চুটকি চুটকি দাদা হুকুম দিলে তো চুটকিতে হয়ে যাবে কিন্তু হুকুম দিয়ে বানায় যায় কোন দায় কুন্দায় বানাইছেন হাত দিয়া নয় মাস রাখবে না আমার আমার জীবন ডাক্তার সন্ধ্যে আমার জীবন ডাকা তো প্রস্তুত আমি আমি দিচ্ছি তারপরে কি দিচ্ছি সবারও আমার অনুমতি দিতে আমার মনে হয় আর এনার্জি নাই মেরে যখন চক্ষু বা আমি লিখি কি দেখো কায়না নিতন্দ রবিহা আমার আসে আমি আমার সোনা আমি আমার আমি একটু চিন্তার বোঝা উঠার আমার আসে আমি শরৎ আমার আসে আমি ভেঙে তুই জর আবার তুই কি না আমার তুই কি আমার তুই কি আমার তুই কি বছর বলতে আচ্ছা ফাইনালি রাখেন পঁচিশ দিন তিরিশ দিন ঠিক না যখন বাসা তৃতীয় চিনে কোনটা খাদ্য ওটার উপরে ঠিক না তুমি কিছুই জানো না তুমি লুম্বা হাসিনীনা সিংহা কিছুই জানো তুমি কি ها؟ يبقى <تصفح> تهي الله وكذا وكذا وكذا وكذا سوف <تصفح> يقول لسي فإلعينا يا عبد من دعواني خيرت ويصولي تأكد يا الله من السلسل لو عمدت الأرض لست لأستفى بسرها سويا من حكم دي سو مستوكت بتنية جبه لو عمدت الفحر لأبركت تفى قارها আমি যদি সমুদ্রকে হুকুম দেই তোদের তখন এসে দেওয়া যাবে পাহাড়কে হুকুম দেই বড় প্রসাদটা যেন খাওয়া যায় লাল আমার তুল হুকুম দিই তো দক্ষিণ আপনি তো নাই এটাই তো আমার আমি গত বছর আগের বছর চার গেছি তো দেশটি দেখতে গেছি দেশটি সমুদ্র একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চড়া কম বেলুন চিত্র এক পরের ক্ষমতা দেখেন এক পরের কোন জিজ্ঞাসা করছে কামলাটা কুয়া আপনার সত্যি কত তো মানচা প্রাপ্ত আমি দেখি নাই আপনারা তো দেখেন না সিংয়া আগের so জন্য আমি ধ্বংস করতে পারি কিন্তু এই জন্য আমার প্রশ্ন শুনল আমার প্রশ্ন না ছিল হবে আমার না আমার প্রশ্ন এটাও না কাল থাকবো না সে তো আমার প্রশ্ন না আমার প্রশ্ন হলেও হবে সুরক্ষিত করতে চাই আমি প্রথম সুনামি দেখি প্রথম শুনানি সাড়ে তিন মাস করে দেখি আমি সুনামি চালাই ইন্দোনেশিয়ায় প্রথম যখন সুনামি হয় তিন মাস পরে আমি সাড়ে তিনশো কিলোমিটার চলছি যাই না দেখার জন্য এই সাড়ে তিনশো কিলোমিটারের ভিতরে একটা বাড়ি পাই না ভালো জায়গায় কিন্তু এটাও আমরা দেখাই একটা সত্যি পাইলে যার একটু কিছু কিলোমিটার কেন বলে পর আমার একটা হাদিস মনে হচ্ছে রাত্র তিন চব্বিশ ঘন্টা ঘুনা হ্যাঁ তোমার যেত ছয়টা সিনেমা বলে সারাদিনে দূরে দিত ইন্টারনেটে দূরে দিত লুট করা জিনিস ফেলতে তো আর গান শুনতে তোগুলা দেখলাম রাখা ডাবা সবাই চাপ্পার সামনে দুটো দশজন চাকরকের মতো থাকা জমিন বলে আমার পিঠ ঘুরা গুড়া তোরম যে অন্ধকার হয়ে গেছে সূর্য আসে না আমি আমার পিঠাকে হেলাই দিব পিঠা জানাবো জান কি বলবে না ও মেরে দেখতো রাত্র সাড়ে হয়ে গেছে প্রতিদিন বলে একটা চার জন্য একটা চার পাঁচ এক চার জন্য একজনকে বেড়া দিতে বাংলাদেশে কত গ্যাসের আসছে এক কাপ চার দাম কত আর একটা আপনারা বুঝবেন না বুঝবেন না সব বুঝতে চায় না তুই থাকে না সব আপনারা বুঝবেন না একটা গুড়ির কত আর এক টাকা শুধু বাদামদের যে বাদাম একটু বাদাম নেই অন্ধকার তো আমার অল্লাই আমার আমার তো আমার রবই কু আমার উপরে নিজেকে বিসর্জন দিল এটা শেষ হবে না আমি অপেক্ষা করতে আছি আসলে আমি তো রাত্রে ছিল আসতে আমি বুকে জড়াই আবো তিনে ছিল আসতে আমি বুকে জড়াই আনবো তোমার খাওয়া দাম বিন্দি চুলতামা আমার চেয়ে বড় টাকা কেউ আসার জল কোনো প্রশ্ন না পুষ্ক হইলো আল্লাহর কাছে যাবো যে আল্লাহর সামনে মুখ দেখাবো ওই আল্লাহ আমার কি ঠোকরা কে বলতে বসা আগে যে খাওয়া পানি খাদ্যের ভিতরে কি করে তুই স্বাস্থের উপরে প্রেসটা রেখা দিচ্ছি তুই স্বাস্থ কিন্তু আমার কাছে অনুমতি দেয় ক টাকা চায় বিচে কত একশো চায় কত আচ্ছা যদি সাতানব্বই চাই তো রেডি করতাম দুই টাকা তুই হাজার আমি আড়াইটা ভদ্র থাকবে না আমার না তো আমি চেষ্টা কই চিঠি যখন রাখছো তো ধরে আড়াইটা কাটিয়ে দিলাম তো কিন্তু সাতান্ন আড়াই দিয়েছে তেরো কুটি ক্যামেরা চার দিনের আমি প্রয়াদ করতেছিলাম সনিমুনা মেডিকেল কলেজে আমি ডাক্তার থেকে জিজ্ঞাসা করলাম ডাক্তারদের ডাক্তারই হয়েছে কতশো বছর হবে মোটামুটি ছয়শো বছর আমি বললাম স্পেশালিস্ট আছে আছে আছে আছে না আছে না আমি বললাম সবচেয়ে ছোট অঙ্গ কোনটা মানুষ হচ্ছে শরীরে কোনটা সবচেয়ে ছোট অঙ্গ কোনটা চোখ না এরকম লোক দুনিয়াতে আছে কি করে প্রত্যেক দেশেই আছে হাজারো লোক আছে আর বললাম বলেন আপনারা রিচার্জ করে আর চোখের থেকে শেষ কিনারে করতে পারছেন পাঁচশো বলে এখন পর্যন্ত কেনার থেকে পাড়ি শুরু করতে পারি নাই আমি বললাম সেই চোখের চোখের ভিতরে এরকম টেকনোলজি লক্ষ কোটি মানুষ পাঁচ শত বছর শুধু রিচার্জ করতেছে চক্ষুর ভিতরে আর কেনার থেকে এখন পর্যন্ত পারি শুরু করতে পারে নাই তুই আবহাওয়া অল্প চাই অল্প অনেক অনেক বিকান অনেক বিচার নখল হতো মনে প্রতি সপ্তাহে হইতো মনে বাড়ি কি বলেন সবচেয়ে ব্যয় বহু চিকিৎসা দাঁতের চিকিৎসা সময় বেশি নেই রোদ ক্যানেল করতে গেলে আগে ঠিক খোঁজালয় এটা করবো একটা দাঁত রোদ ক্যানেল করবো সাত টাকা নেব টাকা থাকলে কম মেয়েদের জন্য দাঁত নয় কি বাকি ডাক্তাররা তো টাটকা চায় অনেক চায় অন্তত দুটো জিনিস চায় বেশি না কি দুটো জিনিস তুই তো তুই তোর ভিতরে তো জায়গা দেখোস না তারপর তুই আমাকে দেখোস না অপির প্রতিক্রম আপরাধ তোর দুধ চারগুলো পিকল করাই সারা তুলিয়াতুর মারে গরম খাওয়া যেতে পারে সারা তুলিয়াত মাকে হাইব্রিড খাওয়া যেতে পারে হাইব্রিড পর্যন্ত আইনিজ খওয়াইতে পারে সারা তুন আ তোর মাকের কেনেকেল খাওয়াইতে পারে কিন্তু তুল তুদের স্তরে আমি ছোয়ারা না। চোয়ারাষ্ট্র নিমনা তারলা প্রশনা লাগানা খালেতা। পিউর্ধ আম্বার তুলেটা এ কাইনে রাকের কাইনেটে সাবে হবে তোর মাস চিনাায় পাতা রবচরি করা দিি। তেওরত সারা তুন চর রান্ কিন্তু তোর দু ছোঁয় আমি লাগতে দিব না শীতের গরমের ছোঁয়া লাগার সাথে সাথে তোর তপকে ফিরি কিনতে আমি কুদরতী ফির তোর মাছ দুধের ভিতরে পিঠ আর ঠান্ডা মুখের শীতের ছোঁয়া তো তোর পক্ষে আমি হিটার লাগাইছি ও রামুয়া দুটা জিনিস চাই অনেক কিন্তু কি করবো আমি আমার মনের কাছে বাধ্য মাঝে মাঝে শুনেতে বাধ্য হয়ে আছি জানলার দেখেছি তা ওঠেন সারা শুনিয়া ব্যক্তিত্বের বড়ুর বড় মুখ মুখের বর্তে আপনার দরের বড় দু চায় চায় চায় দুটা শুধু দুইটা চায় না আর কিছু চায় না দুটোই চায় চায় না নারীর ঠিকও না পুরুষের ঠিকও যায় না যুবকের ঠিকও চায় না যুবকের কথায় যাব না টাম তোর যদি টাম জানত প্রথম ক্ষতার যেমন সোনার পেরোটে উচায় বলতো প্রভু জন্য আমি যে উচ্চ ভিতরে আসে যুবক যখন সে ডাকে সমগ্র ফেরেসটাকে ডাকে বলে তোরা যারা উড়িয়ে সমস্ত কিছু পিঠে বাইরা পিছিয়েসর্জন দিয়া কিছু ডাক্তার দিয়া কিছু ভাইরা তারপরে আগে উপরে গৌরব করছি তারপরে যখন যুবক সপ্তশী বলে সে সপ্তস্ত্রী কি আমরা আসবি আর এই সব্য হাঁচানি তুই আমাকে পবিত্র বললি অপবিত্র থাকবি এটা হয়ে যাবে সব্য আমিও পবিত্র করলাম যা দান করলাম আরে জান যদি যুবক চান যুবকের পথ সেরকম হইত না সে জানে না হারাইছেন না কি না চক্ষুর ওই দৃষ্টি হারাতে যে ওই দৃষ্টি দেওয়ালে দেখে এখন নামে রূপান্তরিত সন্তান পর্যন্ত বলে কবার তুমি পুরো হয়ে গেছো তুমি কথা কঠিনে তুমি সব বুঝো সন্তান হয়ে গেছে আমরা এরকম যেন তার পা আমি ছাড়া আর কেউ না থাকে তোর দিনের ভিতরে যেন আমি ছাড়া আর কেউ আর কেউ না থাকে শুধু আমি যদি আমাকে পাহাড় নির্দিষ্ট আমাকে দেখবি সমুদ্র দেবৃত আমাকে দেখবি নদী নির্দিষ্ট আমাকে দেখবি নালা নির্দিষ্ট আমাকে দেখবি চাষ দেখবি তো আমাকে দেখবি ফুল দেখবি তো আমাকে দেখবি বল দেখবি তো আমাকে দেখবি দেখবি তুই আমাকে দেখবি তুই আমার ঢোকা আর কেউ যেন না থাকে শুনলাম আমি থাকি আর কেউ যেন না থাকে যদি এরকম ঢোকায় শুনবা যে জিনিসটা খাবি আমাকে দেখে আমি কিনে বোঝাই শোনাবি আপনার শোন তখন তোর চোখ তোর থাকবে না আমার চোখ দিয়ে দিবি তোর দাম তোর থাকবে না আমার দামান দিয়া ধরবি তোর হাত তোর থাকবে আমার হাত দিয়া ধরবি তুই আমি হয়ে যাবে আর আমাকে আরো আগে নেবো এটা তো কম হইলো আরো আগে কি দিবেন বাধ্য হবে তুই হাজার দূরে আওয়াজ পঙ্গে কে যাবি তো ওই আওয়াজ পঙ্গে যেতে হবে আজকে আমরা আব্বাস সেদিকে সেই দিকে দেখি হয়েছে কি আব্বা দিয়েছে কি এখন আমাদের আমাদের নাই সত্য তো বলে শুধু একটা প্রথমে ঠিক আছে আমাকে আর না কারোর জায়গা দিল না সে যদি আপন সে যদি হোক আর কারোর নেই তৃতীয় তৃতীয় দ্বিতীয় দিকে বন্ধুর জীবনের সচেতন কি বলতে আবার বন্ধু বন্ধুকে বন্ধুকে হ্যাঁ হাই হাই হাই ওমব বুঝো না ওর তো হাজা কোন নাজেরে তে সালফায়ুতি করপ কা থাম থাম আমি ওই পর্যন্ত রাজি হব না যদি হারিয়ে দেখেন যখন সুরে অর্থে আল্লাহ করতেছে আমি ডাইনে বাংলা আলোচনা করতে চাই না এটা আমার নিয়ম না কারো নাম অনুষ্ঠিনা আমার বন্ধুর ছোট কপি হয়ে যাবে আমার বন্ধুর বট কপি আমার বন্ধুর ছোট কপি হয়ে যা ছোট কপি ছোট কপি হয়ে যাক আমি তুলে আমার ভালোবাসা আমি ময়দানে আস আমার হাতকালা করবো তোকে আমি হাত ওরা এই জন্যকে শিখেছে আমরা আমরা কিন্তু আপনারা আমাদের আসছেন আপনি না কিন্তু খেলো চমবো না আর দর্শক না থাকলে বুঝবেন তো আপনি নেই আমরা যখন দশকানে মানবো তো কাল না আর যখন পাশায় নামবো তখনও বুঝাবিদেশি কেমনি ঠিক না আমরা আপনার হাত খেলা করাবো না দিকে আমি ময়দানে চলে আসবো তোমাদের আসতে হবে না আমি পুরান বিঘাটা দলিয়ে শিখেছি আপনাদেরকে এটার উপরে দায়া পেতান্ত জানে সবাই আচ্ছা পায়াতের রেজমান কি সত্যের হয়েছিল না পূর্বাকান্ডের উপরে হয়েছিল সত্যের উপর হয়েছিল না পূর্বাকাণ্ডের উপরে হয়েছিল না শাহাদ কি। পূর্বাকাণ্ডে ছিল যে উসমান শহীদে সাহাবাদের পায়ের রত্ন মাথায় উঠেছে এত সুন্দর কথা বোঝাপ আমি শুধু দুই দুই ওয়াজি করবো আমি না কিন্তু খবর চলে আসছে ভক্ত মাথায় করবো কীসের জন্য ঠিক না কিন্তু আল্লাহ জানে নাই জুসমান মরে নাই আল্লাহ জুস্মান তো মরে নেই রাস্তা আছে একটু বয়াস